كلما هاجت بنا الذكرى ولوعا وحنينا خندقا عشنا به طروى سنينا وسنينا ذكريات كلما مروا وتبكينا العيون وتدوروا الدمعى شواقا وحبا ما بقينا وتدر الدمع أشواقا وحبا ما بقينا عهدنا عند اللقاء بأن ننصر دينا. ننصر دينا وعهودا في الفراق بأن لا نستكينا, لا نستكينا. عهدنا عند اللقاء بأن ننصر دينا وعهوداً في الفراق بأن لا نستكينا هكذا الدنيا لقاء وفراق ياترينا يا حسبنا أننا على الحق وللحق دعينا حسبنا أننا على الحق وللحق دعينا بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وصحبه ومن ولاه أيها الإخوة المسلمون في كل مكان <تصفيق> السلام عليكم ورحمة الله وبركاته بعد فهذه هي الحلقة الثانية من ذكرياتي مع الإمام المجاهد المجدد والبطل الشيخ أسامة بن لادن رحمه الله رحمة واسعة والحق نبي على خير بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن ولا أما بعد সর্বত্র অবস্থানরত আমার মুসলিম ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত মুজাদ্দিদ ইমাম ও বীর মুজাহিদ শেখ ওসামা বিন লাদ রহম্লাহের সাথে কাটানোর স্মৃতিগুলো নিয়ে আজকে আলোচনার দ্বিতীয় পর্ব আল্লাহ তালা যান আমাদের সকলকে শেখের সাথে তার রহমতের ছায়াতলে একত্রিত করেন পূর্বের সাক্ষাৎকারে আমি বিষয়টি উল্লেখ করেছিলাম মহসিন ওম্মাদ শেখ ওসাম রহমুল উল্লাহের স্মৃতিগুলো নিয়ে আলোচনার এই পর্বগুলো হবে একটু ভিন্ন ধরনের শেখের সান্নিধ্য অবস্থানকারীগণ খুব ভালোভাবেই অবগত আছেন যে শেখ রহমহল্লাহের ব্যক্তিত্বের একটি আদর্শিক দিক হচ্ছে তিনি তানজিম ও সাংগঠনিক গোড়ামী থেকে একেবারেই মুক্ত ছিলেন এমন লোক খুব কমই হয়ে থাকে যারা সাংগঠনিক গোয়ামী থেকে মুক্ত থাকেন আর শেখ রহমহল্লা সেই কম লোকদেরই একজন আমার স্মরণ আছে জালাবাদকে বিজয়ের অপারেশন ও আক্রমণের নেতৃত্ব দেওয়ার জন্যে যখন আমি শেখের নিকট পৌঁছলাম তখন সব সংগঠনের ভাইদেরকে শেখের পাশে একত্রিত অবস্থায় দেখলাম এখন জামায়াতুল জিহাদ আরবান ইরাকের এমনকি সকল মুজাহিদ সাথীরা শেখকে ঘিরে একত্রিত হয়েছিল এই অবস্থা দেখে আমি আনন্দে আত্মহারা হয়ে গেলাম এবং অনিচ্ছা সত্ত্বেও এই কথা বলে উঠলাম মা শাউল্ল হে ওস্তামা বিন লাদেন কতই না সৌভাগ্য আপনার আপনি সকলকে এই জিহাদের মহান লক্ষ্য উদ্দেশ্যের ওপর এবং এই কল্যাণকর কাজের ওপর একত্রিত করে ফেলেছেন শেখ শাইফ রহমল্লাহের আরেকটি উল্লেখযোগ্য দৃষ্টিভঙ্গি ছিল সে কোন সংগঠনের লোক বা কোন তানজিমের লোক তিনি এদিকে খেয়াল করতেন না শেখ মুসলিমদের কল্যাণের জন্য প্রত্যেক জ্ঞানী ব্যক্তির সাথেই পরামর্শ করতেন এমনকি তিনি অন্য সংগঠনের ভাইদেরকে নিজের কাজে ব্যবহার করতেন এবং স্বতন্ত্র দায়িত্বে নিয়োজিত রাখতেন কারো মাঝে যদি কোনো যোগ্যতা দেখতেন তাহলে তার থেকে পরিপূর্ণ ফায়দা নেওয়ার চেষ্টা করতেন এবং তাকে যে গুরুত্বপূর্ণ কাজ লাগিয়ে রাখতেন শেখ ওসামা রহমউল্লাহের ওস্তাজ অমরাব্দুর রহমান রহমউল্লাহের মুক্তির জন্য যথাসাধ্য চেষ্টার ঘটনাটিই এর প্রমাণ তিনি সাংগঠনিকগ্রামী থেকে পরিপূর্ণরূপে মুক্ত ছিলেন শেখ অমরাব্দুর রহমান রহমউল্লাহের মুক্তির জন্যে যখন প্রচেষ্টা চলছিল তখন আমি খুব কাছ থেকে এ বিষয়টি লক্ষ্য করেছি কয়েকবার তিনি এ বিষয়টি নিয়ে আলোচনার ব্যবস্থা করেছিলেন এমনকি শুধুমাত্র এই বিষয়ের জন্যই একটি বিশেষ কনফারেন্সের আয়োজন করেছিলেন যেখানে বিভিন্ন সংগঠনের ভাইয়েরা আলোচনা করেছিল শেখ রহেমল যোগ্যতাসম্পন্ন প্রত্যেক ভাইয়ের সাথেই অমরাব্দুর রহমান রহমউল্লাহের মুক্তির ব্যাপারে আলোচনা করেছেন এই কনফারেন্সের উপস্থিত সকলেই এ ব্যাপারের সাক্ষী যারা হয়তো এখন আমার আলোচনা শুনছেন একবার ওমর আব্দুর রহমান রহেমাউল্লাহের মুক্তির জন্য চেষ্টা করেছিলেন এমন কয়েকজন ভাই বললেন আমরা শাইক হোসেমার সাথে এই ব্যাপারে সহযোগিতার জন্য কথা বলবো। আমি তাদেরকে নিয়ে সাইকেলের নিকট পৌঁছলাম তখন তিনি জালালাবাদের নিকটবর্তী একটি উপত্যকায় অবস্থান করছিলেন যেখানে চারপাশেই ছিল মুজাহিদিনদের ঘাঁটি পাহাড়ের পাশ দিয়ে খুব সুন্দর নদী প্রবাহিত হচ্ছিল দৃশ্যটা ছিল খুবই মনোরম এটা ওই স্থান যেখানে বসে শেখ সেই ঐতিহাসিক শপথবাণী উচ্চারণ করেছিলেন আমেরিকা ততক্ষণ পর্যন্ত নিরাপত্তা লাভ করবে না যতক্ষণ পর্যন্ত না আমরা ফিলিস্তিনে নিরাপত্তা লাভ করি অতপর আমি সেখানে পৌঁছে শেখ আবু হাফস রহেমহুল্লাহ এবং শেখ ওসামা রহেমহল্লাহের সাথে এ বিষয়ে আলোচনা করলাম শেখ রহেমাহুল্লাহ বলে উঠলেন আমি তো এই বিষয়ের জন্য সব কিছু করতে প্রস্তুত আপনি এই ভাইদেরকে জিজ্ঞেস করুন যদি আমার এই বিষয়ের চেষ্টার ক্ষেত্রে কোনো অপূর্ণতা থেকে থাকে তাহলে আমি সেটা পূর্ণ করার জন্য প্রস্তুত রয়েছে। অতপর আমি সেই ভাইদেরকে বললাম শাইখ তো এই কথা বলছেন তখন তারা বলল না আমরা তো এই কথা বলছি না যে শেখ কোনো অপূর্ণাঙ্গত রেখেছেন বরং আমরা তো এই ব্যাপারে শেখকে সহযোগিতা করতে চাই আল্লাহ তালার অনুগ্রহে আমরা মুসলিম বন্দীদেরকে মুক্ত করার জন্য বিশেষ করে শেখ রমরাব্দুর রহমানকে মুক্ত করার জন্যে আমেরিকান ইয়াহুদি ওয়ার্ন আইনস্টাইনকে বন্দি করতে সক্ষম হয়েছি তার মুক্তির জন্য যে শর্তগুলো রেখেছি তার মাঝে একটি উল্লেখযোগ্য শর্ত হল শেখ অমর আব্দুর রহমান রহিমউল্লাহকে মুক্তি দেওয়া এবং তার পরিবারের নিকট তাকে সহি সালামতে পৌঁছে দেওয়া আর বাকি শর্তগুলোর মাঝে উল্লেখযোগ্য কিছু শর্ত হল বোন আফিয়া সিদ্দিকাকে মুক্তি দেওয়া এবং শেখ আবু হামজা মহাজির সহ ওই সকল বন্দীদেরকে মুক্তি দেওয়া যাদেরকে আলকায়দার সাথে সম্পৃক্ততার কারণে বন্দি করা হয়েছে যার সাথে আর অনেক শর্ত রয়েছে আপনারা বিস্তারিত আমার ভিডিওতে দেখতে পারেন আল্লাহ তাল্লার কাছে দোয়া করছি তিনি যেন শেখ ওমর আব্দুর রহমানকে মুক্তি দান করেন এবং বাকি সকল মুসলিমকেও মুক্তির নামত দান করেন আমার ইচ্ছা আছে আমি শেখের আরও কিছু মহান আদর্শ নিয়ে আলোচনা করব শেখ রহমাহুল্লা খুবই জাহেদ এবং দুনিয়া বিমুখ ছিলেন বাস্তবত হচ্ছে শেখ ওসামা রহমউল্লাহের যুহুদ তথা দুনিয়া বিমুখতার ব্যাপারটি কারো অজানা নয় সবার জানা আছে আরবের এই কোটিপতি সম্ভ্রান্ত ব্যক্তি নিজের সমস্ত সম্পদ আল্লাহ তালার রাস্তায় খরচ করে দিয়েছেন কিন্তু এখানে আমি শেখের অতিবাহিত জীবনযাপনের মাঝ থেকে কিছু দুনিয়াবিমুখতার উদাহরণ আপনাদের সামনে পেশ করব শেখ ওসেমা রহেমাউল্লাহের ঘরে যখন কেউ প্রবেশ করতেন তখন তার ঘরের অবস্থা দেখে সবাই আশ্চর্যান্বিত হয়ে যেতেন তার ঘরে কাঠের কিছু চেয়ার প্লাস্টিকের কিছু চাটাই ব্যতীত আর কিছুই ছিল না অর্থাৎ একবারই মালসামানাবিহীন একটা অবস্থা শেখ যখনই আমাদেরকে নিজের ঘরে খাবার খেতে ডাকতেন তখন তার ঘরে যা উপস্থিত থাকত তাই সামনে পরিবেশন করতেন রুটি সবজি আবার কখনও ভাতও শেখের ইচ্ছা হল মুজাহিদরা যাতে আরাময়েশের জীবন ভোগ বিলাসের জীবন থেকে একেবারেই দূরে থাকে এমনকি আমরা যখন করিয়তুলা আরবের মধ্যে ছিলাম তখন শেখ অধিকাংশ সময় ভাইদেরকে এই ব্যাপারে উৎসাহ দিতেন যাতে করে তারা নিজের ঘরে বিদ্যুতের ব্যবস্থা না করে আল্লাহ তালা যেন এই বরকতময় বসতি এবং দখলকৃত সমস্ত মুসলিম ভূখণ্ডকে মুসলিমদের হাতে আবারও ফিরিয়ে দেন তখন শেখ অধিকাংশ সময় ভাইদেরকে এই ব্যাপারে উৎসাহ দিতেন যাতে করে তারা নিজের ঘরে বিদ্যুতের ব্যবস্থা না করে এবং বিদ্যুৎ ছাড়াই থাকার অভ্যাস করে এবং মাঝে মাঝে এব্যাপারে খুব কঠোরতাও দেখাতেন তিনি আমি মাঝে মাঝে শেখার সাথে কিছু বিতর্ক করতাম যে এই কঠোরতার কারণ কি তিনি বলতেন জাতি মুজাহিদরা এই ভোগবিলাসের জীবনকে জিহাদের শত্রু মনে করে এবং যেদিন তাদের প্রশিক্ষণ কঠিন পরিস্থিতিতে হবে তখন তারা যেন জিহাদের কষ্টকে খুব সহজভাবে মেনে নিতে পারেন এবং কোনো কঠিন পরিস্থিতি তাদেরকে জিহাদ থেকে যেন দূরে সরাতে না পারে জিহাদের প্রশিক্ষণের প্রতি শাইখের খুব গভীর দৃষ্টি ছিল আমি একটি বিষয় আলোচনা করতে ভুলে গিয়েছিলাম শাইখের এই দুনিয়া বিমুখতার পরও তিনি মেহমানদের আপ্যায়ন করানোর ক্ষেত্রে খুবই প্রশস্ত হৃদয়ের অধিকারী ছিলেন তিনি তাদের জন্য পশুজোবাই করতেন এবং খুব ভালো খাবার পরিবেশন করতেন এমনি ভাবে মানুষ যখন কান্দাহারে অনেক ভিড় করছিল দু একদিন পরপর দশ বিশ জনের একটি প্রতিনিধি দল শাইখের সাথে সাক্ষাৎ করতে আসতেন তখন শাইখ মেহমানদের আধিক্যতার কারণে একপাল বকরি ক্রয় করেছিলেন যাতে তাদের মেহমানদারিতে কোনো ধরনের ত্রুটি না হয় এভাবেই দিন দিন যখন মেহমান আরও বাড়তে লাগল তখন শেখ সেখানে একটি মেহমান খানাও নির্মাণ করেছিলেন আল্লাহ তাল্লাহ যেন কান্দাহারের পবিত্র ভূমিকে আবার মুসলিমদের হাতে ফিরিয়ে দেন সাধারণ সাথী যারা বাইরের সাধারণ বিভাগে থাকতেন তাদের খাবারের ব্যবস্থা সাধারণ বোর্ডিং থেকেই করা হতো যেখানে রুটি ডাল সবজি ব্যতীত অন্য কিছু পাওয়া দুঃস্বার্থের ব্যাপার ছিল যখন বাহির থেকে কোনো মেহমান শেখের সাথে সাক্ষাৎ করতে আসতেন তখন তারাও আনন্দিত হয়ে যেতেন এবং বলতেন চলো আজকে নতুন খাবারের ব্যবস্থা হবে গোস্ত অথবা অন্য কিছু এভাবে শাইখ রাহেমাহ এত সাদাশীতে জীবনযাপন করার পরেও যখন তিনি কোনো জিহাদি সফরে বের হতেন তখন শাইখের সাথে থাকার সাথীদের জন্যে অনেক বেশি খরচ করতেন এখানে জিহাদি সফরের কথা বলা হচ্ছে আর জিহাদি সফর ব্যতীত শাইখের অন্য কোনো সফর তো ছিলই না আল্লাহ তালা যেন শাইখের এই সকল কষ্টকে কবুল করেন এই অধিক খরচ করার কারণে আমি শাইখকে একবার বললাম শাইখ এটা কি প্রয়োজনের চেয়ে অতিরিক্ত খরচ নয় তো শেখ বললেন তাদেরকে তাদের অবস্থার ওপর ছেড়ে দাও কারণ যারা আমার সাথে থাকে তাদেরকে অনেক কষ্টসহ্য করতে হয় তাদের জীবনের সময় খুবই সংকীর্ণ এবং তাদের অধিকাংশই অন্যান্য কাজের সুযোগ পায় না এমনকি তাদেরকে সবসময় অভিযানের জন্য প্রস্তুত থাকতে হয় কারণ কখনো শেখ আসছেন আবার কখনো যাচ্ছেন আবার কখনো সফরে বের হচ্ছেন তো এই সাথীরা সবসময় ছায়ার মতো শেখের পাশে থাকছেন এজন্যই শেখ এদের ব্যাপারে বলতেন তাদেরকে একটু আলাদাভাবে দেখা দরকার এটা হচ্ছে শাইখের উত্তম আদর্শের একটি দৃষ্টান্ত অনুরূপভাবে শাইখের নিরাপত্তা কর্মীদের সাথেও শাইখের এক আশ্চর্যজনক সম্পর্ক ছিল নিরাপত্তার জন্য নির্ধারিত এই সকল সাথীরা শুধুমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্যই এ কাজ করতেন এই ধরনের লোকের ঋণ কোনোভাবেই শোধ করা সম্ভব নয় কারণ তারা নিজেদের যান নিজেদের জীবন উৎসর্গ করে শাইখের নিরাপত্তার জন্য ব্যস্ত থাকতেন এবং তারা শেখকে হেফাজত করার জন্যে আল্লাহর কাছেই সহাবের আশা করতেন শেখ ওসামা রহম উল্লাহকে হেফাজত করার ব্যাপারে সব সাথীদের আত্মসর্গের একটি ঘটনা আমার স্মরণ আছে আফগানিস্তানে যুদ্ধ শুরু হওয়ার পর শেখ বিভিন্ন জেহাদের খাঁটিতে অবস্থান করছিলেন সে সময় আমিও শেখের সাথে ছিলাম এভাবে যখনই আমরা জালালাবাদে পৌঁছলাম তখন আফগানিস্তানে ব্যাপক বোম্বিং শুরু হলো এবং রাত হতে না হতেই বোমাবর্ষণের ধারাবাহিকতা জালালাবাদ এবং তার আশপাশের এলাকায় পৌঁছে গেল আমার মনে এই আশঙ্কা হচ্ছিল অচিরেই এই বোমাবর্ষণ আমাদেরকেও চেয়ে ফেলবে আমরা তো জলদি করেই সেখান থেকে সরে যাওয়ার জন্য ইচ্ছে করলাম আমরা যেই ঘরে ছিলাম তার সামনের দিকে একটি বাগান ছিল এবং পিছন দিকে কিছু কামরা ছিল ওই সময় আমার যা বুঝে আসছিল সেই অনুযায়ী আমি পিছন দিকের কামরাগুলোকেই আশ্রয়স্থল বানালাম কিন্তু শাহিখকে শাইখের নিরাপত্তা কর্মীরা সামনের দিকে বাগানে নিয়ে গেল বাগানের মাঝে এমন কিছুই পেলো না যার আড়ালে তারা অবস্থান করতে পারবে তাই তারা শাহীকে একটি দেয়ালার পাশে বসিয়ে দিলেন এবং তারা শাইখের সামনে নিজেদেরকে একটি শিশু জ্বালা প্রাচীরে পরিণত করলেন এবং শেখকে আড়াল করে রাখলেন যদি আখাদ লেগেই থাকে তাহলে যেন তাদের গায়ে লাগে আর শাহ যেন নিরাপদে থাকেন এই হল শেখ এবং তার প্রহরীদের গভীর সম্পর্কের একটি هي أحد الأسباب التي رفع الله, به، رفع الله بها قدره في الدنيا وفي الآخر إن شاء الله أذكر أني مرة باحثت مع أخي الشيخ أبي حفص رحمه الله فسألته يا أبي حفص في نظرك ما هو السبب الذي أكرم به الله سبحانه وتعالى الشيخ ومنحه هذا القبول بين الناس وهذه المحبة من الناس له وهذه الشعبية وهذه السمعة الحسنة بين جماهير المسلمين أي عمل هذا في نظرك يا أبو حفص؟ قال أبو حفص أحسب أنه إنفاقه ماله, إنفاقه ماله كله في سبيل الله قلت والله صحيح ونرو شيء كوبي دانشل تيلن আল্লাহর রাস্তায় খরচের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ দিক হলো তিনি তার সমস্ত সম্পত্তি ফি জন্য খরচ করে দিয়েছেন আর আমার একটি ধারণা আল্লাহ তাল্লাহ শাহীকে দুনিয়াতে সম্মানিত করেছেন এবং আশা করি জান্নাতেও তিনি তাকে সম্মানিত করবেন এর একটি বড় কারণ তার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে দেওয়া একবার আমি শেখ আবু হাফস রহম্লাহকে জিজ্ঞেস করলাম এমন কোন বিষয় রয়েছে যার জন্যে আল্লাহ তাল্লাহ মানুষের অন্তরে শেখ ওসামা রহম উল্লাহের প্রতি এত ভালোবাসা ও গ্রহণযোগ্যতা দান করেছেন এই ব্যাপারে শেখ আবুহাফ রহেমাহুল্লাহ এই কথা বলেছিলেন আমার ধারণা অনুযায়ী এর কারণ হলো তার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে দেওয়া আমি বললাম আল্লাহর কসম আপনার কথা একেবারেই সত্য শেখ রহেমহুল্লাহ দানের ব্যাপারে ছিলেন একেবারেই উদার সাথে সাথে তিনি আল্লাহ তালাল্লাহর ওপর ভরসাও করতেন তিনি খরচ করতেন এবং পরবর্তীতে আল্লাহ তাল্লাহর থেকে রিজিকের আশা করতেন আল্লাহ তাল্লার পক্ষ থেকে রিজিকের ব্যবস্থাও করে দেওয়া হতো অধিকাংশ মানুষই এটা মনে করে যে শেখ ওসামা রাহেমহল্ল আরবের কোটিপতি হয়ে জন্মগ্রহণ করেছিলেন কোটিপতি থাকা অবস্থায় জীবন অতিবাহিত করেছেন আবার কোটিপতি অবস্থায় মৃত্যুবরণ করেছেন তবে বাস্তবতা হল শেখ ওসামা রাহেমহল্ল যখন সুদান থেকে বের হলেন তখন তার অনেক সম্পদ লোকসান হয়েছিল আল্লাহ তা যেন সুদানের হুকুমতকে হেদায়ত দান করেন যারা শেখ ওসামা রহমউল্লাহের অর্থ দিয়ে উপকৃত হয়ে শেখ ওসামা রহমউল্লাহকে সহযোগিতার ক্ষেত্রে হাত গটিয়ে নিয়েছিল এটা ভিন্ন কথা আল্লা তালা পরবর্তীতে মুজাহিদিন এবং তালেবানদের মাধ্যমে শাহেখকে সাহায্য করেছেন সুদানের বিষয় ইনশাল্লাহ সময় হলে আলোচনা করব আসল কথা হলো শেখ যখন সুদান থেকে বের হলেন তখন তার সম্পদের অবস্থা এত ভালো ছিল না মানুষদের ধারণা করে থাকে তবে এটা সত্য শেখ তখন সম্পদের মালিক ছিলেন এত কিছু সত্ত্বেও কখনোই শেখ জিহাদের ক্ষেত্রে সম্পদ খরচ করতে কৃপণতা করেননি যার একটি সুস্পষ্ট প্রমাণ হল ওয়াশিংটন আক্রমণের বিশাল খরচ নাইন ইলিভেনের হামলার ব্যাপারে এখানে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব আমেরিকা এবং তার দোসর আরবানারবের মিডিয়াগুলোর একটি নিকৃষ্ট চরিত্র হলো যখন নাইন ইলিভেনের হামলার আলোচনা আসে তখন তারা শুধুমাত্র নিউইয়র্কের ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তথা টুইন টাওয়ারের আলোচনা করেই ক্ষান্ত হয়ে যায় পেন্টাগন এবং ওই জাহাদের কথা আলোচনা করা হয় না যা সেলভিনিয়ায় ধ্বংস করে দেওয়া হয়েছে এই সকল লোকেরা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের আলোচনা তো করে কিন্তু পৃথিবীর সবচেয়ে পরাশক্তির অধিকারীদের মাথায় আগাতের বিষয়গুলো উল্লেখ করে না এবং যখন এই নাইন ইলেভেনের হামলাটি আসে তখন আমেরিকান প্রেসিডেন্ট ওয়ার্ল্ড্রেড সেন্টারের ধ্বংসস্তূপের কাছে গিয়ে অশ্রী বিসর্জন দিয়ে থাকে এবং এই চেষ্টা করতে থাকে কিভাবে মুজাহিদিনদেরকে হিংস্রা এবং খনি সাব্যস্ত করা যায় এবং এটাও বোঝানোর চেষ্টা করে যে আমেরিকা এতই পুতপ পবিত্র তারা কোনো অপরাধই করেনি তবে বাস্তবতা হলো এরাই হচ্ছে তারা যারা জাপানে পারমাণবিক বোমা দিয়ে জাপানকে ধ্বংস করে দিয়েছে কিন্তু সুব্রাহান আল্লা এত কিছু করার পরেও তারা একেবারেই মাসুম এবং নির্দোষ আসল কথা হল শেখ জিহাদের ক্ষেত্রে অনেক বেশি খরচ করতেন এই ব্যাপারে শেখ আমাকে একবার একটা ঘটনা শুনিয়েছেন একবার শেখের নিকট খুব সামান্য কিছু পয়সা ছিল ওই সময় নাইন ইলেভেনের হামলার প্রশিক্ষণের জন্য নিযুক্ত এক ভাই আসেন এবং বলেন আমার খুব শীঘ্রই এত টাকা প্রয়োজন যদি এই টাকার ব্যবস্থা হয় তাহলে সাথীদেরকে পরিপূর্ণরূপে গড়ে তুলতে পারবো শেখ রহম্লা বললেন আমার কাছে শুধুমাত্র আগামী মাস তোলার মতো খরচ আছে যাও তুমি এগুলো নিয়ে যাও আল্লাহ তাল্লাহ হয়তো আমাকে অন্য জায়গা থেকে ব্যবস্থা করে দেবেন আসলে আল্লাহাল তাকে ব্যবস্থা করিয়েও দিয়েছেন একবার এক ভাই আমাকে একটি ঘটনা বলেছিলেন সে এই ঘটনার সময় উপস্থিত ছিলেন একবার আমেরিকান এমবেসিতে আক্রমণ করার জন্যে নির্ধারিত এক জিম্মাদার সাথী শেখের কাছে এসে বললেন আমাদের পঞ্চাশ হাজার ডলার খুব শীঘ্রই প্রয়োজন ওই সময় শেখের কাছে শুধুমাত্র পঞ্চান্ন হাজার ডলার ছিল শেখ ওই ভাইকে পঞ্চাশ হাজার ডলার দিয়ে দিলেন এবং বললেন আমার কখনো অতিরিক্ত সম্পদের জন্য এত আনন্দ লাগেনি যতটুকু আনন্দ আজকের এই অতিরিক্ত পাঁচ হাজার ডলারের জন্য লাগছে আজকে আমার এজন্য আনন্দ লাগছে আমি আমার সম্পদের অধিকাংশ সম্পদই জিহাদের জন্য খরচ করে দিয়েছি আসলে জিহাদ ফি সাবিল্লার জন্যে শাইকের খরচের ব্যাপারটি একটি প্রসিদ্ধ বিষয় যা সকলেই জানি এখানে আমি সামান্য কিছুই আলোচনা করতে পারবো শাইকের জিহাদের জন্য খরচের ব্যাপারে আরেকটি বিষয়ে আলোচনা করা দরকার সকলেই জানেন শেখ রহেমহল্লা জিহাদের ক্ষেত্রে ব্যয় করার ব্যাপারে বড়ই প্রশস্ত হৃদয়ের অধিকারী ছিলেন কিন্তু অনেক লোকই এই কথার উপর অবগত নয় যে শেখ রহেমহল্লা আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে জিহাদের জন্য সম্পদ ব্যয়ের ক্ষেত্রে খুবই সতর্কভাবে খরচ করতেন তো আমি এই কথা বলছিলাম শেখ অন্যান্য ব্যাপারে সম্পদ খরচ করার ক্ষেত্রে খুবই কঠোর ছিলেন এই ব্যাপারে আমার এক সাথীর ঘটনা স্মরণ আছে যখন আমরা রুশদের বিরুদ্ধে জিহাদের সময় পেশোয়ারো অবস্থান করছিলাম ওই সময় আমার এক পরিচিত ভাই সেখানে উপস্থিত হলেন ওই ভাই যার সাথে আমার এবং শেখ আবু ওবা রহম্লাহের সম্পর্ক ছিল তার উপর মুজাহিদ্দিনদের তালিম তরবিয়ত সহ বিভিন্ন বিষয়ের জিম্মাদারি ছিল ওই ভাইয়ের এমন একটি মাদ্রাসা করার ইচ্ছা ছিল যেখানে উত্তম শিক্ষা দেওয়া হবে এমন আলিম তৈরি করা হবে যারা সব ধরনের ভালো কাজে অংশগ্রহণ করবে সে ছিল এই ব্যাপারে খুবই আগ্রহী সে আমার এবং আবু ওবার নিকটে এসে বললেন আপনি আমার এই ইচ্ছার ব্যাপারে শেখ ওসাম রহম সাথে আলোচনা করবেন এবং আমাকে একটু সহযোগিতা করবেন আমি বললাম না আমি এই ধরনের কাজ পূর্বে কখনো করিনি আর এটা আমার অভ্যাসও নয় যে আমি কাউকে শাইখের কাছে নিয়ে যাব এবং বলবো শেখ তাকে সহযোগিতা করুন আমি এটা করতে পারি না তখন সে বলতে লাগল তাহলে আপনি আমাকে একটু শাইখের সাথে আলোচনা করার ব্যবস্থা করে দিন তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো শাইখের সাথে সাক্ষাৎ করিয়ে দেই অতপর ওই ভাই শাইকের সাথে বসলেন এবং নির্বিলে আলোচনা শুরু করলেন আর শেয়েখ সবগুলো কথাই গুরুত্ব সহকারে শুনলেন অতপর যখন সেই ভাই তার ইচ্ছার কথা শাহেখকে জানালেন এবং বললেন আমি চাই এই ব্যাপারে আপনি আমাকে কিছুটা সাহায্য সহযোগিতা করুন শাহেখ বললেন না আমি সাহায্য করতে পারব না এই কথা শুনে ওই ভাই খুব পরেশান হয়ে গেলেন এবং বলতে লাগলেন এর কারণ কি এটা কি কোনো ভালো কাজ নয় এতে কি মানুষের উপকার হবে না মুজাহিদিনরাও এর দ্বারা উপকৃত হবে ওই সময় শাহেখ বললেন আমার প্রিয় ভাই আজকে জিহাদকে নিয়ে চিন্তা করার মতো কোনো লোক নেই কিন্তু এই ধরনের এতিনদের ওপর এবং মাদ্রাসের ওপর খরচ করার মতো বহু লোক রয়েছে আর জিহাদ ফি যদি ঠিক পাবে হয় তাহলে এই ধরনের সব সমস্যা দূর হয়ে যাবে সুতরাং আজকে জিহাদের সম্পদ খরচের মতো কোনো লোক নেই এই পরিস্থিতিতে আমি জিহাদের সম্পদ আপনাকে দিয়ে দেব এটা হতেই পারে না তখন ওই ভাই অনেক আফসোস ও পরিতাপ করতে লাগলেন কিন্তু তার চিন্তাধারা আগের মতই রয়ে গেল এবং শেখের সাথে তর্ক করতে লাগলেন কিন্তু শেখ নিজের মতের ওপর অটল রইলেন এই পরিস্থিতিতে আমার সন্দেহ হচ্ছিল শেয়েখ এটা মনে করে বসেন কিনা আমি এবং আবু ওবা ওই ভাইয়ের রায়ের সাথে একমত আমি বলে উঠলাম ভাই শাখ যে কথা বলেছেন সেটাই সঠিক আর সম্পদ খরচের ক্ষেত্রে এখন জিহাদ ফি সাবির বেশি হকদার যখন এটা পূর্ণাঙ্গ হয়ে যাবে তখন অন্য জায়গায় খরচ করা হবে ওই সময় ওই ভাই আরো নৈরাশ হলেন এবং বললেন শেখ আপনি যদি আমাকে সাহায্য করতে না পারেন তাহলে এমন কারোর সাথে আমার সাক্ষাৎ করিয়া দিন যারা এই ব্যাপারে সাহায্য করবে তখন শায়েখ আবার বললেন আমি এটাও করতে পারবো না ওই ব্যক্তি বললেন সুব্রাহ ল এটার মাঝে আবার কি সমস্যা শাইখ বললেন এটা কিভাবে সম্ভব একদিকে আমি কথা বলবো এখন ব্যয় করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হলো জিহাদ ফি আবার আমি অপর অপরদিকে অন্য জিনিসের জন্য টাকা চাইবো। এটা করলে তো কথাও কাজে কোনো মিল থাকলো না অতপর ওই ভাই খুব বেশি নৈরাশ হলেন এবং শেখের থেকে এই ব্যাপারে কোনো ধরনের ফায়দাই হাসিল করতে পারলেন না শাইখের আদর্শিক আরেকটি দিক এটাও ছিল যে শেখ লেনদেনের ক্ষেত্রে অনেক সময় নিজের হক মাফ করে দিতেন এই ব্যাপারে আমার একটি ঘটনা স্মরণ আছে আমাদের এক ভাই যিনি রুশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন অতপর শেখ যখন সুইডেনে চলে যান এবং সেখানে বিভিন্ন ব্যবসা বাণিজ্য শুরু করলেন তখন সেই ভাই শেখের নিকট গেলেন আর শেখেরও ওই ভাইয়ের প্রতি অনেক আত্মবিশ্বাস ছিল তখন সেই ভাই শাহেখকে বললেন শেখ আমি মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে ব্যবসা করে থাকি এর মাধ্যমে লাভ করে নিজেও উপকৃত হই এবং মানুষদেরকেও উপকৃত করি তখন শেখ বললেন এটা তো খুব ভালো কথা তখন সে বলল আমি চাই আপনিও আমাকে কিছুটা সাহায্য করুন শেখ বললেন ঠিক আছে আপনাকে সাহায্য করব, কিন্তু একটি শর্ত আছে সে বলল শর্তটি কি। শেখ বললেন যে জিনিস আমি আপনাকে দেব সেটা আমার অনুমতি ব্যতীত বিক্রি করতে পারবেন না উনি বললেন ঠিক আছে আপনার শর্ত আমি মেনে চলব অতপর শেখ একটি কাগজে সাইন করে দিলেন এবং বললেন শেয়েখের গোডাউন থেকে অনেক পরিমাণ চিনে নিয়ে যেতে শেখ সুদানে যে ব্যবসাগুলো করতেন এর মধ্যে চিনির ব্যবসাও ছিল তিনি সুদানের কারখানা থেকে চিনি ক্রয় করে পাইকারি বিক্রি করতেন শেখ ওই ভাইকে দশ হাজার ডলার সমপরিমাণ টাকার চিনি দেওয়ার জন্য এজাজতনামা লিখে দিলেন এবং বললেন এটা আপনাকে আমি ঋণ দিলাম আপনি এটা বিক্রির মাধ্যমে হালাল রিজিক কামাই করবেন এবং যখন এর মূল্য একত্রিত হবে তখন আমার ঋণ পরিশোধ করে দিবেন কিন্তু এই শর্তটি রক্ষা করবেন যা আপনাকে দিয়েছি অতবার সে বলল ইন্সা আল্লাহ আমি তা মেনে চলব সে চিনি নিয়ে চলে গেল এবং বিক্রি করতে শুরু করল কিন্তু এইভাবে মনে হয় ব্যবসা বাণিজ্য সম্পর্কে খুব বেশি অভিজ্ঞ ছিলেন না কিছুদিন পর তার নিকট লম্বা দাঁড়িয়ে লম্বা জামা পরিধানকারী এক ধোঁকাবাজদের লিডার আসলো। যে ছিল প্রসিদ্ধ ধোঁকাবাজ জামাল উল ফাজ শেখ ওসামা রহমের প্রতিষ্ঠানে চাকরি করত পরবর্তীতে টাকা আত্মসাত করে বহিষ্কৃত হয় এবং সে সাধারণ মানুষদের অনেক টাকা পয়সা আত্মসাত করেছে অবশেষে সে নিজেকে মানুষের হাত থেকে বাঁচানোর জন্য আমেরিকার সাথে একত্রিত হয় এবং শেখের ব্যাপারে ইনফরমেশন দিয়ে আমেরিকা থেকে টাকা উপার্জন করতে শুরু করে যেহেতু এই জামালুল ফজল আগে শাইকের সাথে থাকতো এজন্যই ওই ভাইও তার উপর বিশ্বাস করে বসে এবং সে ওই ভাইকে বলে আমি তোমাকে পোস্ত ভাইদের সাথে যোগাযোগ করিয়ে দেব যে তোমাকে সবচেয়ে বেশি মূল্য দিবে এবং তোমার থেকে চিনে নিয়ে তোমাকে পয়সা দিয়ে দিবে অতপর সে চিনে নিয়ে ওই ভাইটিকে চেক ধরিয়ে দেয় পরবর্তীতে ওই ভাই নিশ্চিত হয় তাকে দেওয়া চেকটি ছিল জাল সে ধোঁকাবাজি করেছে এবং চিনে নিয়ে গেছে অতপর সে তাকে অনেক খুঁজেও ব্যর্থ হয় এবং শাইখের নিকট আসে শাইখ রহেমাউল্লাহ বলেন আমি তো তোমাকে প্রথমেই একটি শর্ত দিয়েছিলাম তুমি শর্ত ভঙ্গ করেছ সে বলল আসলে অপরাধটা আমারই আমি আপনার পরিষদের জন্য কিছুটা সময় চাইছি অতপর সেই ভাই বহুদিন চেষ্টা করে অর্ধেক ঋণ শোধ করে আর অর্ধেক ঋণ বাকি থাকে অতপর তিনি হিজরত করে আফগানিস্তানে তালেবানদের নিকট পৌঁছান তখনও শেখের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল অতপর ওই ভাই আফগানিস্তানে ক্রুষিডারদের বোমাপর্ষণে শহীদ হন ওই ভাইয়ের শাহাদাতের পর আমি শেখ রহম উল্লাহকে বলি শেখ হোসামা আপনি তো জানেন শহীদদের সব কিছু ক্ষমা করে দেওয়া হয় কেবল ঋণ ব্যতীত যেহেতু এই ভাইয়ের নিকট আপনার ঋণ ছিল এমন কি হতে পারে না আপনি তাকে মাফ করে দিবেন। এবং আখেরাতে প্রতিদানের আশা করবেন অতবার শেখ বললেন ঠিক আছে আমি এই ভাইকে ক্ষমা করে দিলাম এবং এই ভাইয়ের সাথে আমার সমস্ত মোরামেলা এখানেই খান্ত হলো আজ এ পর্যন্তই আগামী পর্বে আবার দেখা হবে